সমন্বিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম শরীয়ত অনুসরণের পদ্ধতি সম্পর্কে তার দ্বিতীয় বিষয় বলছিলাম যে শরীয়ত মানব দলিল সহ এবং দলিলটা যেন সহি হয় এ বিষয়ে আমরা পূর্বের আলোচনায় পেশ করেছি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের বক্তব্য এবং সাহাবাকেরামের অবস্থানটা এবং কিছু উদাহরণও পেশ করেছে। এবার আমরা তার পরের যুগের বক্তব্যটা পেশ করব দেখুন মানুষ আজকে দলে দলে বিভক্ত হয়েছে কিন্তু যাদের নামে বিভক্ত হয়েছে। তাদের অবস্থানটা কি ছিল কেমন ছিল যেমন উদাহরণ পেশ করতেই হয় এবং আবু হানি ফারোহেবা হুল্লা তিনি যে জাল হাদিসকে সম্পূর্ণরূপে বর্জন করেছেন জয়িফহাদিসকে তিনি যে মেনে নেননি उज्जल दृष्टान पाव जाए जो हादिस सही तक माधब साहब जुगे अवस्था एवं इमाम अवस्था जो विश्लेषण कर एक ही रीति चालू छार कारण तरा परस्पर भ्रतृत सह दिन इसलम सहज भाव मानते पे मानस एख देखा जाच्यर যে ভাইয়েরা মুসলিম দেশগুলিতে পরস্পরের কোরআন এবং সুন্না শরীয়ত মেনে চলছে অতি সুন্দরভাবে অনেকটাই পরিবেশ সেখানে আছে কিন্তু আমাদের বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশ এই দেশগুলিতে আমাদের শরীয়ত অনুসরণের করার ব্যাপারে এত জটিলতা এত কঠিন এত সমস্যা উপলব্ধি করি অথচ সমস্যা উপলব্ধি করার দরকার ছিল না সমস্যার প্রশ্ন আসে না যদি এই কথাটিকে মেনে নিই হিজা সহ আল হাদিস ফাহা মাঝহাবি যখন হাদিস সহিদ হবে সেটাই আমার মাঝহাব এটা আল্লামা আব্দুল হাব সারানী মিজানুল কুবরার প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে আলোচনার তুলে ধরেছেন এই আলোচনাটি যদি আমরা গ্রহণ করি তাহলে অনেকটাই বলা চলে মানে অন্যতম একটি বিষয় যে জাল হাদিস জয়ীফ হাদিস ত্যাগ করলে আমি সই হাদিসের দিকে চলে আসতে পারছি মা ফারহমাহুল্লা মৃত্যুবরণ করেছেন তবে তিনি তার এই বক্তব্যটা রেখে গেছেন পরে আজকে যদি আমরা গ্রহণ করি তাহলে কল্যাণ হবে অনুরূপভাবে আসুন ইমাম মালিক রহিমা হুল্লার স্পষ্ট বক্তব্য সহি মুসতি মোকাদ্দা বারো পৃষ্ঠার মধ্যে আলোচনাটি এসেছে তিনি বলছেন এলাম তুমি জেনে রাখো অর্থাৎ ছাত্রবৃন্দেরকে লক্ষ্য করে বলে তুমি জেনে রাখো ওই ব্যক্তি নিরাপদ নয় ওই ব্যক্তি ফাসেক যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে আরো বলছেন বলে আবাদ মানে ওই ব্যক্তিকে হাদিসের ইমাম বলা যায় না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে ইমাম মালিক রহিমাহুল্লাহ যদি একটা শক্ত বক্তব্য দিয়ে যান যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে সে নিরাপদ ব্যক্তি নয় তাকে ইমাম বলো না ইমাম হতে পারে না সে যদি তারও বক্তব্য এমনটা হয় দেখা যাবে বহু মানুষ মালিকি মাঝহের অনুসরণ করে থাকেন তাদের মধ্যে বহু জাল এবং জয়িফ হাদিস রয়েছে অনুরূপভাবে আর ইমাম প্রসিদ্ধ ব্যক্তি ইমাম শাফি রহিমাহুল্লাহ তারও একটি চূড়ান্ত বক্তব্য রয়েছে তিনি বলছেন এই মর্মে যে কান ইবনু সিরিনিক তিনি বলছেন তউস সিরিন নাকি এ সমস্ত বিদ্যান সহ অন্যান্য তাবি বিদ্যানগণ হাদিস গ্রহণ করতেন না সহি ছাড়া যে হাদিস নির্ভরযোগ্য এই হাদিস ছাড়া গ্রহণ করতেন না অনুরূপভাবে আরেকটা কথা অমার তো মিন আহলিল হাদিস মহাদিসগণের মধ্যে আমি কাউকে দেখিনি ইউ খালিফুল মাঝহ এই মাঝহ এই মূলনীতির কেউ বিরোধিতা করেছেন এর মর্মে কাউকে আমি দেখিনি আর সন্না কবলাত দুইশো সাঁত্রিশ পৃষ্ঠায় বক্তব্যটা খোলুন ইমাম সাফি রহিমা উল্লার বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট যে তারা বলছেন যে কোরআন এবং সহি হাদিস অর্থাৎ দলিলের ক্ষেত্রে সহি দলিলটা গ্রহণ করতে হবে কখনোই আমি জয়ীফ হাদিস গ্রহণ করব না শুধু ইমাম সাফি রহিমা উল্লাহ নন ইমাম আহমদ বিন হাম্বল রহমান আরও শক্ত বক্তব্য দিচ্ছেন এটা পাওয়া যাবে মাহারেফাতে উলুমুল হাদিস ষাট পৃষ্ঠায় এবং হাকিম রহিমাহুল্লাহ বক্তব্যটি তুলে ধরেছেন ইন্না আলিমা ইদাল্লা মিয়ারিফের শাহিহা ওয়া সাকিমা ওয়াল মানসুখা ফালাইসাম্মা আলিমান যে শহীদ জয়ীফ জানে না সম্পর্কে জ্ঞান রাখে না তাকে আলেম বলা হবে না সে আলেম নয় কত বড় গুরুত্ব আরোপ করেছেন যে ব্যক্তি শরীয়ত প্রচার করে শরীয়তের কথা বলে অথচ আলেম নাম ধারণ করেছে কিন্তু সহি কোনটা জয়ীফ কোনটা জানে না ওই ব্যক্তিকে আলেম বলা যাবে না কোনটা ত্রুটি কোনটা সঠিক এটা যদি না জানে তাকে আলেম বলতেই মোহাম্মদ বিন হাম্বুর রহমান নিষেধ করলেন নিশ্চিতভাবে আমরা বুঝতে পারি যে জয়ীফ ও জালহাদিস সম্পর্কে মহাদিসগণ ছিলেন অত্যন্ত কঠোর বিশেষ করে ইমামগণ নিজ নিজ গতিতে কথা বলে গেলেন সেটা ভক্তদের কাছে অনুসারেদের কাছে এখন কথামাত্র হয়ে গেছে সেগুলোর প্রতি ভুরুক্ষেপ আমুল করি না তাহলে আমরা যে এ যাবৎ দুইটা নীতি অবলম্বন করলাম একটি শরীয়ত মানার ক্ষেত্রে প্রথম নম্বরটি দেখব দলিল আছে কিনা। এই আমলের পিছনে এই কথার পিছনে দলিল আছে কি না দুই নম্বরটা দেখব দলিলটি সহি কিনা যেবার বিশ্লেষণ যদি করতে যায়। বহু আলেম বহু ব্যক্তি রয়েছেন বহু বিষয়ে বলছেন এবং আমল করছেন কিন্তু আমি দেখছি যে বিশ্লেষণ করতে গিয়ে দলিল আছে কিনা দলিলটা সহি কিনা আমাদের মধ্যে বহু বিষয়ে মতনক্য চালু রয়েছে অনেক অনেক বিষয়ে আমরা প্রথমটি যদি ধরি সালাত সম্পর্কে সালাতের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা নিয়ে मतनक्य चालू रेरा एक नम्बर मतनक्यर कथा जो जेमन जा सालातर मध्य अल्लाह अकबर हाथ कथाएं बाधब एक उदाहरण हा दर्शक मंडली बुझते पर सहजे एवं जा बुझे नीबें जमी आल्लाह अकबर सालातर मध्य हाथ क्या हाथ बाधार मर्मे दुईटी रूप रही है एक बाधब বুকের উপরে কেউ একটি বাঁধব নাভির নিচে দুইটির পক্ষেই দলিল রয়েছে এবাদ দেখবো আমি এই দলিল পেলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি জিজ্ঞেস করে বিল না দলিল সহ আমি দলিল পেলাম হ্যাঁ হাদিসটি আবুদাবুদে আছে বা অন্য কোনো আরও গ্রন্থে আছে মেনে নিলাম নাভির নিচে হাত বাঁধতে হবে মেনে নিলাম পেলাম দলিল কিন্তু দ্বিতীয় শর্তটি যদি উল্লেখ করি হজবুর দলিলটা যেন সঠিক হয় স্পষ্ট যেন হয় সহি হয় দলিলটি এবার দলিলটা সহি দেখতে গিয়ে দেখলাম দলিলটা সহি নয় এবং আবুদাউদ্দুর তিনি দুইটি হাদিস এসেছেন প্রথমে তিনি পরপর চারটি হাদিস নিয়ে আসছেন এই মর্মে তা হাতাসুরা নাভির নিচে দুইটি হাদিস নিয়ে আসছেন আর হাদিস নাভির উপরে উল্লেখ করেছেন করার পরে তিনটি হাদিসকেই তিনি কোনটাকে জৈব বলেছেন কোনোটাকে বলেছেন শক্তিশালী নয় কোনোটাকে বলেছেন যে ইমো আহমদ বিন হাম্বল রহমল্লা হাদিসকে জয়ীব বলেছেন অতঃপর তিনি আর একটা হাদিস নিয়ে আসছেন সেটা হলো বুকের উপরে হাতভাধা সংক্রান্ত এই হাদিসটি নিয়ে আসার পরে ইম আবুদাউদ রহিমুল্লাহ আর কোনো মন্তব্য করেননি অর্থাৎ বুঝে যাচ্ছে হাদিসটি সহি এবং বাস্তবে হাদিসটি সহি তাহলে এই মতনক্যটি আর থাকবে না ইমো আবুদাউদ রহিম উল্লার জন্ম দুইশো চার মৃত্যু হলো ২৭৫ পঁচাত্তর কতদিন পূর্বে তিনি হাদিসটি বর্ণ করার পরে এই ফায়সলাটি করে গেছেন তাহলে আজকের যুগে এই মতনোক্য থাকার কোনো প্রশ্নই ছিল না যেটা জ্ঞানমহল শিক্ষিত মহল এবং যারা বুঝেন তাদের কাছে স্পষ্ট হওয়ারই কথা এ নিয়ে তো মতনোক্য থাকার কথা না। অপব্যাখার কোনো প্রশ্ন নেই অপব্যাখ্যা আমি করতে যাব কেন এখানে যুক্তির কোনো দরকার নেই আরও বিষয়টা বলতে চাই এখানে যে এই আমলটা পেলাম আমি আবুদাউদ রহম্লার বর্ণিত হাদিস থেকে আমি আমলটা গ্রহণ করলাম কিন্তু আমুলটা সম্পর্কে যে মন্তব্যটা করলেন হাদিসটা সম্পর্কে এই মন্তব্যটা তো গ্রহণ করলাম না আমি একজন মমিন হিসাবে আমার লক্ষ্য করতে হবে হাদিসটি সহি কিনা দেখুন আরও হাদিস বর্ণিত হয়েছে সহিবনে খোজাইমাতে এবং মুসনাদে আহমদের মধ্যে সহি বুখারের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে রসুল সাল্লি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখতেন বিশেষ করে আবুদাবুদে আসছে আলা সদরি ওয়াফিসাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন স্পষ্ট সহি হাদিস বর্ণিত হয়েছে সুতরাং আমি মতনক্ষ্য করতে যাবো না যাব না আমরা এই ক্ষেত্রে সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আবার এই আলোচনায় ফিরে আসছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ I am The Krallajik. My name is Rostar Naik. You are the best of people. You rise from mankind, and karim is like, and for betting with And believing in Allah. They deserve the conception of knowledge. They remind me of Allah, and unto believing in Surely my dear my my life and my death are all for allah sustainer of the world dekho chamatkar shishura protiroshpotibar shondha 7 tay apnar samprochar sokal 9 tay bangladeshe peace tv banglay porichorja chhara kono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 বাংলায়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 দর্শক মন্ডলী আমরা আলোচনা আবার ফিরে আসলাম আমরা উদাহরণ দিতে গেছি উদাহরণ পেশ করছিলাম আসলে এই মতনকর বিষয়টা কিভাবে চালু আছে দেখুন যে আবুদাউদ্দ রাহিমলার কথা বললাম দিন পূর্বে এই ফাইসলা হয়ে গেছে তাহলে এখন কেন আমরা এই মতনক্যর মধ্যে পড়ে থাকব। মানে আমরা যদি এই ক্ষেত্রে দলিল গ্রহণ করার ক্ষেত্রে আমি সহি হাদিসটি গ্রহণ করতাম তাহলে মতনক্য থাকতো না একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কোরআন এবং হাদিস। মুস্তি মোম্মার মানদণ্ড সহি হাদিসটাকে যদি আমি গ্রহণ করে নিতাম তাহলে কোনো সমস্যা থাকতো না মনে করুন অন্য মাঝাবের মতন হানাফি মাঝাবে চালু আসে একটি জিনিস যে আবু হানিফা রহিমুল্লাহ নাভির নিচে হাত বাঁধার কথা বলেছেন বা তিনি আমুল করেছেন বা মাঝাবে চালু আসে যে কোনো একটাই হোক না কেন হ্যাঁ আমি দেখতে গেলাম তার কথাটা আসলে দলিল ভিত্তিক কিনা আমি প্রথম দেখলাম যে কথাটা দলিল ভিত্তিক দ্বিতীয়টি দেখতে গেলাম আসলে দলিলটা সহি কিনা আমি দলিলটা পেলাম আবু হানিফা রহেমুল্লাহ বলছেন যে প্রত্যেক কথা দলিল দেখতে হবে দলিল আছে কিনা। দলিল বিহীন কথা যদি কেউ বলে তাহলে হারাম হবে তার প্রতি আমার কথা দলিল বিহীন বললেই হারাম হবে আমি দলিল পেলাম হ্যাঁ হাদিসটি আবুদাবুদে আছে কিন্তু দ্বিতীয় দলিলটা খুঁজতে গেলাম শর্ত যে হাদিসটি সহি কিনা দলিলটি সহি কিনা তাহলে দেখলাম যে দ্বিতীয় শর্তে গিয়ে আর সে শর্তে পড়ল না অর্থাৎ হাদিসটি জৈফ তাহলে আমি বর্জন করলাম এখানে তো কোনো সমস্যাই থাকার কথা না আর একটি উদাহরণ দিতে হয় যে উদাহরণ দেওয়ার আগে আমি দর্শক মন্ডিলেকে আহ্বান জানাতে চাই অনেকেই আলোচনাটিকে অত্যন্ত খাটো দেখবেন খারাপ দেখবেন কিন্তু এখানে খারাপচোকে দেখার জন্য আমি অবশ্যই মানসিকতা পরিবর্তন করার জন্য আমি আহ্বান করব কারণ অন্য কোনো কারণে মুস্তিম উম্মা ভাগ হয়নি দ্বন্দ্ব এই কারণগুলোর জন্যই দ্বন্দ্ব বেঁধেছে এই ছোটোখাটো বিষয়গুলো নিয়েই মতনৈক্য সৃষ্টি করেছে অন্য কারণে মসজিদ পৃথক হয়নি অন্য অন্য কারণে ঈদগাহ পৃথক হয়নি পৃথক হয়েছে এইগুলো কারণেই সেটা আপনাদের সবারই জানা আমি যদি এখানে ফয়সলাটা করে দেই ফয়সলাটা এই যুগে যদি হয়ে যায় তাহলে তো মতনৈক্য থাকার প্রশ্নই ছিল না আমি এই মতনৈক্য রেখে বহু দূরে যেমন আর একটা উদাহরণ আপনার কাছে পেশ করতে চাচ্ছি সেটা হলো আমিন ছালাতের মধ্যে জোরে বলবো না আস্তে বলবো এ একটা উদাহরণ দেখুন এটা নিয়ে বড় সমস্যা যে মসজিদে আমিন জোরে বলা হয় ওই মসজিদে ওই ব্যক্তি ছালাত পড়বেন না যে ব্যক্তি আমিন আস্তে বলেন অনুরূপভাবে যে মসজিদে আমিন আস্তে বলা হয় ওই ব্যক্তি ওই মসজিদে সালাত পড়বেন না যে ব্যক্তি আমিন জোরে বলেন এই মতনক কাজ আজকে কেন চলন্ত আমরা দ্বিতীয় মূলনীতি মানি যে দলিলটা সহি হতে হবে হ্যাঁ দলিল আছে এবং তিরমিজি রহিম হাদিস বর্ণা করে বলছেন এ দা কলা কলা আমিনেহাও ইমাম তিরমিজি সাতান্ন এবং আঠান্ন পৃষ্ঠায় হাদিস বর্ণা করতে গিয়ে বলছেন আল্লাহ রাসুল যখন আল্লাহন বলতেন এবং আমিন বলতেন তখন তিনি মাদ্দিহা শওতাহ জোরে আমিন বলতেন এখানে আমরা ফয়সলা করে নিই আমিন জোরে বলতেন আমিনের আওয়াজটা লম্বা হতো পেলাম এই আলোচনা ইমাম তিরমিজুর রহিম আর হাদিস নিয়ে সৌবা থেকে যে খাওয়া আমিনের আওয়াজটা আসতে হতো নীরবে হতো পেলাম হাদিস কিংবা ইমাম তিরমিজ রহিম এবার মন্তব্য করছেন এই মর্মে সামি মুহাম্মাদান। আমি ইমাম বুখারিকে বলতে শুনেছি হাদিসু সুফিয়ান আসাহ হাদিসে সৌবা অর্থাৎ আমিনুতনী রহেমা হাদিস বর্ণনা করতে গিয়ে একই বক্তব্য দিয়েছেন যে আসতে বলার হাদিসটি ইমাম শোবা ভুল করেছেন আঠারোশো ছত্রিশ নম্বর হাদিস খুঁজতে গেলেই পাবো সেখানে গিয়ে যে ইমাম ইমাম দ্বারক নিয়ে মন্তব্য করে গেছেন তির্মিজিটা আছে তাহলে ফাইসালা তো সেখানেই রয়েছে আমি কেন মতনক্ষ্য সৃষ্টি করতে যাব এখানে যদি আমি দ্বিতীয় মূলনীতি মানতাম যে হ্যাঁ দলিল পেলাম কিন্তু দলিলটা সহি কিনা না করতে গিয়ে যদি দলিলটা জয়ীব হয়ে যায় তাহলে আমি বর্জন করবো গোড়ামি থাকবে না এখানে রকম আমার কোনো বক্তব্য থাকবে না এখানে আমার কোনো কথা থাকবে না সম্মানের দর্শক মণ্ডলী আমি আরও উপলব্ধি করার জন্য বলছি আপনাদেরকে যে সহি দলিল মানতে হবে মানলে আমার এখানে কোনো আর দ্বিতীয় পথ থাকবে না সহি দলিলটা মেনে চললেই আল্লাহ রহমতে ভাই ভাই আমরা এক হয়ে যাব আরও বলতে হয় হাদিস আরও রয়েছে যেমন আবুদাউদের একশো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা হাদিস রয়েছে রসুল সাল্লা সাল্লাম যখন আমিন বলতেন রফা বিহা সহতাহ আমিনের আওয়াজ জোরে হতো আর একটি হাদিস এখানে বলতে হয় যে অনেকে যুক্তি প্রদর্শন করে নেয় আমিন আসতে বলাই কি আর জোরে বলাই কি এটা একটা সমস্যা কি। না একটা সোননাথকে আমি অবজ্ঞা করব কেন কোন যুক্তিতে আমি কার সোন মানব তাহলে কি রাসুলের সোননাথের প্রতি আমার মোহাব্বত নেই বড় বিষয় হলো যে এই ছোট্ট একটা বিষয় আপনি যতই ছোট বলুন না কেন সোননাথ অবশ্যই ছোট নয় সোননাথের কিছু সাধারণ আছে কিছু মোয়াক্কাদা আছে কিন্তু এখানে তার নেকির বিষয় আছে আমিন জোরে বললে পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায় আর আল্লাহ রাসুল বলছেন আমি বলবো না কেন যুক্তি দিয়ে এখানে বলতে চাচ্ছি এই মর্মে যে আমিন জোরে বলা আসতে বলা বিষয় নয় কিন্তু আমিও তো যুক্তি পেশ করতে পারি আমরাও তো যুক্তি দিতে পারি যে আমি আবেদন করলাম আল্লাহর কাছে জোরে আর এই আবেদনের সমর্থনটা হবে আসতে আমিন বলে আসতে সমর্থনটা হবে চাওয়াটা সমর্থনটা আসতে হবে এটা তো হয় না দ্বিতীয় কথা ইবনু মাজার একষট্টি পৃষ্ঠে আর হাদিস বর্ণিত হয়েছে যে ইহুদিরা सब चे बिंसा बसी कर तार मध्य एक विषय हल बम जख तुम्हारा अमो तक तरा सह्य करते बसि हिंसा कर बंधुर मध्य अमते गए नाई श्रवण करते हमें इहुदीराा हिंसा करिस सही अमी एक क्षेत्र में श्रोता मंडली के दर्शक मंडलीके बोलते चाय ये सोन्नाथगुलि की हालका भावे कखो देखब ना आज के सोन्नाथ भूलुण्टित आज के सोन्नाथ एम भाव अवहलित धिकृत सोन्नाथ मानिना जिला सही हदीस सेटाई मानब कईफ हदीस मानते गए सठिक सोन्नाथ ऐसी बोलते चाहिए एक सोन्नाथ को अवज्ञा करब क्या रसलुल्ला सल्ला आलिकसल्लम ইনামিনা সব্রিন হে সাহাবেরা শোনা রাখো নিশ্চয়ই তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ রয়েছে সেই যুগে কেউ সুন্নাত মানতে পারবে না কেউ ট্রিট করবে কেউ ভর্শনা করবে কেউ পাড়া সমাজ গ্রাম জনগণ শিক্ষিত ব্যক্তির কাছে গিয়ে আমার সুননাথটা পরিষ্কার করে মানতে পারবে না সেই যুগে আল মোতামাসু ফিহি ये जुगे जे व्यक्ति सोन्नाथ के आकड़े धरे थकबे रसुल्लामरु हमसन शहीद पंचाश जन शहीद मरदा पा अल्लाह अकबर सोन्नाथ के आकड़े धरे थकते परिवेश समाज क्यूल एलिकार मानस की बल्ल बड़ ब्यक्ति की बल्ल आलेमरा किल से देखार विषय नई रसुल्ला इंगित दी सोन्नाथर पर ध्वजे धारणा सोन्नाथ के आंकड़े से व्यक्ति पंचाश जन शहीद मरदा पा उमर फारुक जिज्ञेस पंचाश जन शहीद की पंचाश जन जरा बदर उहद खुद शहीद होने मतन না তাদের যুগের পঞ্চাশ জন শহীদ আল্লাহ বলেছেন না বল মিনকুম বরং তোমাদের যুগে পঞ্চাশ জন মানুষ যে শহীদ হয়েছে তার যতটুকু মর্যাদা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সুন্নাতের উপরে টিকে থাকবে তার জন্য ততটুকু মর্যাদা আল্লাহ আকবর এই হাদিসকে সামনে রেখে আমি মাননীয় দর্শক মন্ডলীকে বলতে চাই যে সোননাথ শহীদ হিসেবে প্রমাণিত হবে সেটা গ্রহণ করি যেটা জয়ীফ যেটা জাল সেটাকে বর্জন করি এর কোনো বিকল্প পথ নেই আমি দুইটি মূলনীতির দ্বিতীয়টি মূলনীতি হাদি যখন পাব দলিল যখন পাব আমি বিশ্লেষণ করে দেখব দলিলটি সহি কিনা না সহি হলে মেনে নেব সহি হলে আমি বাদ দেব বন্ধুরা আমার এখানে আরও অনেকগুলো উদাহরণ পেশ করা যায় যে উদাহরণগুলো আপনাদের সামনে আমি পেশ করছি এগুলো অবশ্যই অবশ্যই দেখার বিষয় যে জৈব এবং জাল হাদিস দলিলের কারণে মত লক্ষ্য সৃষ্টি হয়েছে আমরা দ্বিতীয় মূলনীতিকে উপলব্ধি করব। যে হাদিস যদি সই হয় সেটা মানব জৈব হলে বাদ দেবো আর উদাহরণ প্রচলিত আছে সে কথাটি আপনাদের কাছে পেশ করতে চাই সংক্ষেপে সেটা হলো আমি এবং আপনি সালাতের মধ্যে রফল আয়দিন করবো কি একটা সন্ন্য এটা প্রচলিত আছে যে বহু মানুষই সালাতের মধ্যে রফল করেন না অর্থাৎ সালাতে দাঁড়ানোর সময় এবং রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় এবং দুই রাখাত পরে আমি রফল আয়দন করবো কি না এই আমলটি সম্পর্কে বলতে চাই হাদিসটি তো বহুই স্থানে বর্ণিত হয়েছে বরং একটি হিসাব মতে প্রায় পঞ্চাশ জন কর্তৃক চার শতাধিক হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে রসুল সাল্লাম এবং সাহাবাকেরাম তারা চার খলিফা সহ আষাঢ় মুবাসারা এবং অন্য অন্য হাত তুলতেন রফলায়দান করতেন মর্মে হাদিস বর্ণিত হয়েছে সই হাদিস এমন কি বুখারিতে প্রায় পাঁচটি হাদিস সই মুসিম প্রায় পাঁচ থেকে ছয়টি হাদিস বর্ণিত হয়েছে আমাদের জানা সই বুখারি প্রথম খণ্ডের একশত দুই পৃষ্ঠা এবং সহি মুসলিম একশো তো আটষট্টি পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে সহি বুখারিতে সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ ৩৮ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আটশো একষট্টি বাষট্টি ৬৫ হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে আমি হাদিস পেলাম কিন্তু আরেকটি হাদিস রয়েছে সে হাদিসটা কিবরুল মাসুদ রাজিউল তিনি সালাদ শিক্ষা দিতে গিয়ে একবার মাত্র অফলেদন করলেন মাল্লা তিন্তু এই হাদিস সম্পর্কে ইমাম আবুদাউদ্ এই শব্দ হাদিসটি সহি নয় ইমাম আবুদাউদ্ মন্তব্য করে গেছেন বহু পূর্বেই তাহলে এখানে মতলক্ষ থাকবে কেন আবদুল্লাবেন মোবারকুত হাদিস মাসুদ হাদিসটি সাব্যস্ত নয় নির্ভরযোগ্য প্রমাণিত হয়নি যেটা তিরমিজিতে বর্ণিত হয়েছে কথাটি তাহলে আমি ক্ষেত্রে পেয়ে গেলাম যে সই হাদিসটিকেই গ্রহণ করতে হবে যদি আমি এই ক্ষেত্রে সই হাদিসটিকে গ্রহণ করি তাহলে আমাদের আর কোনো মতনৈক্য থাকবে না আমরা করব করবো জয়ী হাদিসটিকে বর্জন করব এবং এটা মুতির পরিচয়ের হাদিস আল্লাহ রবুল আলমিন আমাদের সেই তফিক দান করুন আল্লাহ মামিন আকুলকহদা আস্তাক আল্লাহ আলুকুমিস মুস্তমিন আসসালামু আলাইকুম রা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 कत कार्यकिन ममिन बंद के इसलमी रंग रंजित कर जीवन रंग मंगलवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम डर आंतरिक बार्ता बृद्धाश्रम अल कुरान